لاأَ حَن إِلَكَكَمَاأَ حَنَ إِ نُح وََّبين مِ بَع وَأَ حَن إ عِبَضهم وَإساعين وَإسحافَ وََعقُوبَ وَْ الأسبَطِ وَوعسَ وَأَوبَ وَيونوس وَيونُسَ, ويونس وهون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك مِنْ قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى رسولا مباشرين ومذرين لئلا يكون للناس على الله حجة بعد رسول وكان الله عزيزا حكيما لينروف <تصفيق> سبوري ধারাবাহিকভাবে সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আল্লাহরপতি সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ আমরা আলোচনা করেছিলাম সাঈদিনা দাউদ আলাহিসাল্লামের কাহিনী আজকের পর্বে আমরা আলোচনা করব আল্লাহ সব মোহাম্মতাল্লাহ সহিদিনা দাউদ আলহি সাল্লামকে কি কি বিশেষ নিয়ামত এবং অনুগ্রহ দান করেছিলেন সেই নিয়ামতগুলো আমরা আটটি নিয়ামতের কথা উল্লেখ করব এবং আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব এই নিয়ামতগুলো লাভ করার পর সহিদিনা দাউদ আলাহিসাল্লাম কিভাবে তিনি আল্লাহ সব মহামতাল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন শোকর আদায় করেছিলেন সেই সম্পর্কে বলেছেন অতপ্পর ইমানদাররা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিলেন এবং দাউদ জালুদকে হত্যা করল আল্লাহ তাকে দান করলেন রাজত্ব এবং হিকমা এবং তাকে শিক্ষা দান করলেন যা তিনি ইচ্ছা করলেন ও আল্লাহ মাহু মিমা ইয়সা আল্লাহ দাউদ আল্লাহামকে রাজত্ব দান করলেন হিক্মা দান করলেন এবং আরও শিক্ষা দান করলেন যা তিনি ইচ্ছা করলেন আল্লাহ সুহামতাল এই নিয়ামত এবং রহমত সদা সর্বদা আমাদেরকে ঘিরে রয়েছে তবে বিশেষভাবে আল্লাহমতাল্লাহ তার পথন্দনীয় বান্দা তার মনোনীত আম্বিয়াদেরকে আরো বিশেষ কিছু নিয়ামত দিয়ে থাকেন কিছু মুজিজা দিয়ে থাকেন যা বাকি মানুষদের থেকে তাদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে আল্লাহমাল্লাহ তার এই নিয়ামত সম্পর্কে কুরআনে তিনি বলেন যদি তোমরা গণনা করো বা ইন তাউদ্ যদি তোমরা গণনা করো আল্লাহর নিয়ামতকে গুনে শেষ করতে পারবে না ইন আল্লাহ আল্লাহ গাহুর রহিম নিশ্চয় আল্লাহ খমাসিল নিশ্চয়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 প্রজ্ঞা দিয়েছেন এক একজন নবী কে আল্লা সুবাহাত এক একটি বিশেষ দিকে নিয়ামত দিয়েছেন মুজিজা দিয়েছেন তবে হিকমা হচ্ছে এমন একটি বিষয় যে আল্লাভ আল্লাহ তার প্রত্যেক নবীকেই দিয়েছেন জ্ঞান এবং হিকমা এই দুটি বিষয় আল্লা সুফা মাতাল্লাহ প্রত্যেক নবীর জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন হিকমা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি হিকমাকে আমরা আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করে এভাবে বলতে পারি যে হিকমা হচ্ছে কোন একটি পরিস্থিতিকে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 আল্লাহামতাল্লাহ কুরানে বলেছেন ও আল্লাহ মাহু মিম্মা ইয়সা এবং আল্লাহ সুবাহতাল্লাহ দাউদকে আরও শিক্ষা দিলেন যা তিনি ইচ্ছা করলেন আল্লাহ সুবাহতাল্লাহ শুধুমাত্র রাজত্ব এবং হিক্মা নয় দাউদুল্লাহ ইসলামকে আরও বেশ কিছু অসাধারণ মজিজা এবং অনন্য গুণাবলী দিয়েছিলেন যার মধ্যে প্রথম হচ্ছে দাউদুল্লাহ ইসলামের কণ্ঠস্বর দাউদ আলাহিস্লামের কণ্ঠ ছিল খুবই সুমধুর এবং হৃদয়গ্রাহী অসাধারণ কণ্ঠস্বর সাহাবি আবু মুসা আলাহ শাহরি রাজিয়ালহু তার কুরআন তিলাওয়াত ছিল খুবই শ্রুতিমধুর রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম আবু মুসা আল্লাহ শাহরীর তিলাওয়াত শুনে বলতেন তোমাকে দেওয়া হয়েছে দাউদের পরিবার হতে একটি বাসী আক্ষরিক অর্থে রসুল্লাহ সাল্লাহস্লাম এখানে বাসীকে বোঝাননি বরং বুঝিয়েছেন রূপক অর্থে কণ্ঠের সৌন্দর্যকে আবু মুসা আল শাহরী রাজিউল্লা তাল্লাহ আহু তার কণ্ঠ ছিল খুবই শ্রুতিমধুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু মুসা আল্লাহ শাহরিকে বলতেন তোমাকে দেওয়া হয়েছে দাউদের পরিবার হতে একটি তোমাকে দাউদের সেই কণ্ঠের কিছু অংশমাত্র দেওয়া হয়েছে দাউদ আলাহিসামের কণ্ঠ এত সুমধুর ছিল তিনি এই নিয়ামতকে কাজে লাগাতেন কিভাবে তার প্রতি যে কোরআন প্রেরিত করা হয়েছিল সেই কোরআনকে তিলাওয়াত করার কাজে তার প্রতি যে কোরআন এর অর্থ হচ্ছে দাউদ আলাহিসামের সময়ে যে কিতাব আল্লাহ সাহায্য তাল্লাহ নাজিল করেছিলেন সেই জাবুর কিতাব তিলাওয়াত করার জন্য দাউদ আলাহিসাল্লাম তার সে অসাধারণ কণ্ঠকে ব্যবহার করতেন এটা হচ্ছে আরেকটি নিয়ামত যে আল্লাহ দাউদ আলাহিস্লামকে দিয়েছিলেন জাবুর কিতাব এটা দাউদ আলাহিস্লামের উপরই আল্লাহ নাজিল করেছেন সুতরাং এই কিতাব নাজিল করার মাধ্যমে দাউদ আলাহাম রিসালাত লাভ করলেন রাসুলের মর্যাদা লাভ করলেন চার নম্বর মর্যাদা দাউদ আলাহিস্লামের অনেক রাসুলকে আলাস মহাম্মতাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তিনি কিতাব দান করেছেন কিন্তু আমাদের নিকটে পাঁচটি কিতাবের কথা আমরা জানি তার মধ্যে এক নম্বর হচ্ছে আল কুরআন এটা এসেছে মোহাম্মদ সাল্লাহিস্লামের প্রতি ইনজিল বা বাইবেল এটা এসেছিল ইসা আলাহিসাল্লামের উপর তাওরাত এসেছে মুসা আল্লাহ সাল্লামের উপরে এবং চার নম্বর জাবুর কিতাব এটা এসেছে দাউদ আলাহিস্লামের উপরে দাউদ আলাহিসাম রাসুলের মর্যাদা পেয়েছেন এবং পঞ্চম কিতাবগুলো সেগুলো হচ্ছে সুহফে ইব্রাহিম কিছু সহিফা বা পুস্তিকা যা ইব্রাহিম আলাহিস্লামের উপরে নাতিল করা হয়েছিল পঞ্চমর্যাদা বা নিয়ামত যা দাউদ আল্লাহ সাল্লামকে আল্লাহামতাল্লাহ দিয়েছিলেন সেটা হচ্ছে দাউদুল্লাহ সাল্লাম যখন তার অসাধারণ কণ্ঠে জাবুর কিতাব থেকে তিলাওয়াত করতেন এবং আল্লাহ সুবাহতাল্লাহ তসবি জিকির পাঠ করতেন এই সময়ে এই সৃষ্টি জগতের মধ্যে যে বিশাল পর্বতমালাগুলোকে আমরা দেখতে পাই সেই পর্বতমালা এবং পাখির ঝাঁক এগুলোও দাউদুল্লাহ সাল্লামের তিলাওয়াতের সঙ্গে যোগদান করত তারাও একই সঙ্গে আল্লা সুফাহাতল্লার তাজবি পাঠ করত এবং দাউদ আল্লাহ ইসলাম যা তিলাওয়াত করতেন সেটাকে পুনরাবৃত্তি করত এক অসাধারণ অসাধারণাইজেশন আল্লাহ মহামতাল এটাই বলেছেন আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে হে পর্বতমালা তোমরাও দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং হে পক্ষী সকল তোমরাও ইয়াজিবাউিবি এই শব্দের অর্থ হচ্ছে রিপিট করা পুনরাবৃত্তি করা আল্লাহ এই বিশাল পর্বতমালা গুলোকে এবং পাখিদের ঝাককে আদেশ দিচ্ছেন দাউদ যা তিলাওয়াত করছে সেটাকে পুনরাবৃত্তি করতে সোহানাল্লাহ চিন্তা করুন এই পরিস্থিতি দাউদ আলাহিসাল্লাম তার অসাধারণ কণ্ঠে যাবুর কিতাব থেকে তিলাওয়াত করছেন এবং এই তিলাওয়াতকে পুনরাবৃত্তি করছে বিশাল পর্বতমালা এবং পাখির ঝাক আমাদের চারপাশে এই সৃষ্টি জগতে যা কিছু আমরা দেখতে পাই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই প্রত্যেকটি বস্তু কিংবা প্রাণী কিংবা জীব এরা আল্লাহ এবং প্রশংসাকে ঘোষণা করে চলেছে প্রতি মুহূর্তে আল্লা সুহামাত্লাহ কুরআনে বলেছেন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 আমরা আকাশে বিদ্যুৎ ঝলক দেখি এবং একটি জোরালো শব্দ আমরা শুনতে পাই যেই শব্দের প্রচন্ডতায় কি ভূমি পর্যন্ত কেঁপে ওঠে এই বজ্রপাত আসলে কি কোরআন বলছে এই বজ্রপাত হচ্ছে আল্লাহ সুভাহাতাল্লার পবিত্রতা ঘোষণা আল্লাহ সুভাহাতাল্লাহ তাজবি ঘোষণা মেঘ আল্লাহ সুহামত আল্লাহর পবিত্রতা বরত্ব ঘোষণা করছে এবং একই সঙ্গে ফেরেস্তারাও সব হয়ে আল্লাহ সুভালার পবিত্রতাকে ঘোষণা করছেন কুরআানি আল্লাহামাও সুতরাং বজ্রপাত সম্পর্কে কুরআনের কথা আল্লাহ সুহাম তাল্লাহ কথা হচ্ছে এই বজ্র আল্লাহর তাজবি ঘোষণা করছে পবিত্রতা ঘোষণা করছে বজ্রপাতে শব্দ হচ্ছে আল্লাহর তাজবি আল্লাহর প্রশংসা এখন এই তথ্য যদি আপনি কোনো একজন দুইয়াবি ব্যক্তিকে বলেন যে বজ্রপাতের শব্দ হচ্ছে আল্লাহ প্রশংসা কিংবা কোন একজন বিজ্ঞানীকে বলেন আবহাওয়িদকে বলেন সে কি জবাব দিবে সেই বলবে তুমি নির্বোধের মতো কথা বলছো আমি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি বজ্রপাতের শব্দ আসলে কোথেকে আসে সে বলবে বজ্রপাত হচ্ছে মূলত এক ধরনের শব্দতরঙ্গ বিদ্যুৎ চমক থেকে এটা সৃষ্টি যখন বিদ্যুৎ চমক হয় তখন বাতাসে একটা শূন্যস্থান তৈরি হয় আর সেখানে এই মেঘের জনিত ঘর্ষণের কারণে সৃষ্ট ঘাত তরঙ্গ বাতাসের মধ্যে প্রবাহিত হয়ে আসে আর সেটাকেই তুমি বজ্রপাত হিসেবে শুনতে পাও আমরা তাকে বলবো দেখুন ভাই আপনি যা বলেছেন আপনার কথায় ভুল নেই কিন্তু আপনাকে জন্য একটি উদাহরণায় পেশ করতে চাই এরপর তাকে বলা যেতে পারে কল্পনা করুন একটি পিঁপড়ার রাজত্বের কথা পিপরা সাম্রাজ্য সেখানে পিঁপড়াদের মধ্যে কিছু লোক বা কিছু পিপরা রয়েছে যারা বিজ্ঞানী কিছু আছে গবেষক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 ঘটনাক্রমে দেখা গেল সেই মানুষটি ছিল একজন মুসলিম আল্লাহর অনুগত বান্দা সেই মুসলিম মানুষ তিনি বসছে আল্লাহ সুবহান তিনি বলছেন সুভাহান আল্লাহ এখন এটাকে বুঝবে রিপোর্টার পিপড়া তার পর্যবেক্ষণ লিখতে শুরু করল পিপড়া তার রিপোর্টে লিখল যে মানুষ নামের এই অদ্ভুত প্রাণীটি মুখ খুললো জিহুবাকে নড়াচড়া করাল এবং তার উদরস্থিত বায়ু মুখ দিয়ে নির্গত হলো। এবং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 সামঞ্জস্যপূর্ণ কারণ পিঁপড়া মানুষের ভাষা বুঝতে সক্ষম নয় কিন্তু সেই মানুষটি মুসলিম ব্যক্তি তিনি কি বলেছিলেন তিনি বলেছেন সুভান আল্লাহ আল্লাহর বরত্ব ঘোষণা করেছেন প্রশংসা ঘোষণা করেছেন কিন্তু পিপড়া এটাকে বুঝতে সক্ষম নয় সে তার বোঝার ক্ষমতা অনুসারে তার পর্যবেক্ষণ অনুসারে সেটাকে সে ব্যাখ্যা করেছে ঠিক একইভাবে বজ্রপাতের শব্দকে আপনি হয়তো পদার্থবিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করছেন কারণ আমরা এই বজ্রপাত বা কোনো প্রাকৃতিক শব্দ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 কিন্তু প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে আল্লাহ সুহামত আল্লাহ তাজবি আল্লাহ সুহামত আল্লাহর প্রশংসা এটা ঘোষণা করে চলেছে ইউসার বিহুর রাদু বিহামদিহি বজ্রপাত আল্লাহ তাজবি ঘোষণা করছে সাইদিনা দাউদ আলাহিস্লাম এবং তার ছেলে সুলাইম আলাইসাল্লামের একটি অনন্য গুণাবলী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন তারা প্রাণী এবং পাখিদের ভাষাকে বুঝতে পারতেন দাউদ আলাহিসাল্লামের বৈশিষ্ট্য আরেকটি বেশি ছিল যেটা তার ছেলে সুলাইমান আল্লাহ সাল্লামের ছিল না যেটা আমরা বলছিলাম যে দাউদ আলাহিস্লাম যখন তাজবি পাঠ করতেন আশপাশের অন্যান্য সৃষ্টি তারাও দাউদ আলাহিস্লামের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাউদ আলাহিস্লামের তাজবিকে পুনরাবৃত্তি করত এবং যোগদান করত নিঃসন্দেহে এটা একটি মসজিদে একটি সম্মান জালাসুবহামতাল্লাহ দাউদ আল্লাহ ইসলামকে দিয়েছেন এবং বিভিন্ন আম্বিয়াদেরকেও এভাবে আলাহ সুহামতাল্লাহ বিভিন্ন মসজিদে দান করেছেন দাউদাল্লাহাম তাজদিপাঠ করতেন সুবিশাল পর্বতমালা এবং পক্ষিকুল পাখির ঝাক তারাও একাগ্রতা ঘোষণা করে এই তাজদি যোগদান করত আরেকটি বিশেষ নিয়ামত ৬ নম্বর যে আল্লাহকে দিয়েছিলেন সেটা হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলেছেন আর আমি তার জন্য লৌহকে নরম করে দিয়েছিলাম লোহা বা ইস্পাত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 দেহের গনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাউদ আল্লাহ সাল্লাম লোহা থেকে পাতলা চাকতি তৈরি করতেন একটা চাকরির উপর আরেকটা লাগিয়ে দিতেন সেগুলোকে সংযুক্ত করতেন করার মাধ্যমে করা লাগিয়ে বাংটা লাগিয়ে সংযুক্ত করতেন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 আল্লাহ সুহাম বলছেন আর আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম আল্লাহ সুহামতাল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন আমাদের জন্য বর্ম নির্মাণ করা আল্লাহ সুহামতাল্লাহ আরো বলেছেন যেন তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করতে পারে অন্যত্র একটি আয়তালুফতাল্লাহ আরো বলছেন এবং আমি তাকে বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো করাগুলো গুলো বা আংটাগুলোকে যথাযথভাবে সংযুক্ত করব এবং সৎকর্ম সম্পাদন করো আমালু সলিহান আমলে সলেহ করো তোমরা যা কিছু করছো আমি তা পর্যবেক্ষণ করছি আমি তা দেখছি ইন্নি বিমাতা আমালুন আির আল্লাহ সুহামতাল্লাহ আবদুল্লাহকে পদ্ধতি শিক্ষা দিয়ে বলছেন করাগুলোকে গুলোকে যথাযথভাবে সংযুক্ত করতে খুব বেশি বড় আকৃতির তৈরি করো না কারণ বড় আকৃতি হয়ে গেলে সেগুলো হয়তো শরীরে বিদ্ধ হয়ে যেতে পারে আবার যদি খুব ক্ষুদ্র আকৃতির হয়তো ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়বে কাজেই আল্লাহ সুহামতাল্লাহ তাকে বলছেন সেগুলোকে যথোপযুক্ত মাপে সঠিক মাপে তৈরি করো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 কিভাবে তারা এই বিষয়গুলো আবিষ্কার করলেন নির্মাণকারী প্রতিষ্ঠান হতে পারে আইভিএম ইনটেল টয়টা সনি ইত্যাদি এগুলোর প্রতি আমরা মুক্ত হয়ে থাকি বিজ্ঞানীদের সম্পর্কে আমরা অনেক উচ্চ ধারণা পোষণ করে থাকি সেটা নিউটন হোক অথবা বা এডিসন বেল আইনস্টাইন স্টিফেন হকিং যেই হন না কেন এই আবিষ্কারগুলোর জন্য খুব কম সময়েই সচেতনভাবে আমরা আল্লাহ সুমতাওয়াল্লার প্রতি সুক্রিয়া আদায় করে থাকি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি যেমন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 ফাহাল আন তুম শাহ কিরণ অতএব তোমরা কৃতজ্ঞ হবে কি কার কৃতজ্ঞতার কথা বলা হচ্ছে আয়তের প্রথম অংশেই তার উত্তর রয়েছে আল্লাহ সব বলেছেন আমি তোমাদের জন্য এই নির্মাণ শিক্ষা দিয়েছিলাম সুতরাং কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলা হচ্ছে আল্লাহ সব মহম্মতাল্লাহর প্রতি দাউদের প্রতি নয় আল্লাহ সুহাম্মতল্লাহ বলছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে কারণ এই আবিষ্কারের কৃতিত্ব নিঃসন্দেহে আল্লাহ মহম্মতাল্লাহর প্রাপ্য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 কে তাদেরকে সেই সময়ে তাদের মনোযোগকে সেই দিকে ঘুরিয়ে দিয়েছিলেন কে তাদেরকে সুযোগ দিয়েছেন তফিক দিয়েছেন আল্লাহ সুহাম মানুষ বলে থাকে এগুলো মাত্র কিন্তু আল্লাহ সৃষ্টি জগতে কাকতাল বলে আকস্মিক ঘটনা কোইনসিডেন্স বলে কোনো কিছু নেই কারণ আল্লা সুহাম তাল্লাহ এই আসমান জমির সৃষ্টি করার ৫০ হাজার বছর পূর্বে তিনি আমাদের তাকদিরকে কিতাবে লিপিবদ্ধ করেছেন তাদের দুনিয়াতে যা কিছু সংগঠিত হচ্ছে সবকিছুই সেই তাকে অনুসারে সংগঠিত হচ্ছে এটাই আল্লাহ মোহামতাল পক্ষ থেকে নির্ধারিত কোরআনে দাউদুল্লাহ ইসলামকে আরেকটি বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন অসাদাত কাহু ও তাই নাহুল হিকমাতা ওয়া ফলাল কিতাব আয়াতের অর্থ আল্লাহ মতাল্লাহ বলছেন আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম হিকমা এবং কথা এবং সিদ্ধান্তে ন্যায় পরায়ণতা ফাসলিল খিতাব এটাকে আমরা উল্লেখ করতে পারি সপ্তম নিয়ামত হিসেবে যে আল্লাহ সব্লাহ দাউদুল্লাহ ইসলামের প্রতি দিয়েছিলেন স্থিতিশীলতা স্ট্যাবিলিটি তার সাম্রাজ্যে আল্লাহ সব মাতাল্লাহ স্ট্যাবিলিটি দিয়েছেন স্থিতিশীলতা দিয়েছেন এবং দাউদ আল্লাহ ইসলামের মানসিকতাকে আল্লাহ সুহামতাল্লাহ হিকমা দিয়েছেন এবং আল্লাহ সুবাহ বলছেন ফাস খিতাব প্রজ্ঞা এবং ফয়সালাকারী বাদা কথা এবং সিদ্ধান্তে অটল থাকা অবিচল থাকার গুণ ন্যায় পরায়ণটা এখানে আল্লাহলিটি দিয়েছেন এই দুটি গুণ দাউদ আলাহিস্লামের যে বিশেষ ভূমিকা ছিল সেই ভূমিকাকে সহায়তা করেছে আল্লাহ সুহামতাল্লাহ দাউদ আল্লাহ ইসলামকে একটি শক্তিশালী রাজত্ব দিয়েছেন এবং এমন রাজত্ব দেননি বিশাল রাজত্ব কিন্তু অস্থিতিশীল তাহলে সেটা অশান্তি এবং বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায় তা নয় আল্লাহ সু মহাম্মদ আল্লাহ দাউদ আল্লাহ ইসলামকে দিয়েছেন একটি শক্তিশালী সাম্রাজ্য সেই সময়টা ছিল বনি সেল জাতির গোল্ডেন এইজ স্বর্ণ যুগ শ্রেষ্ঠ সময় দাউদ এবং সুল্লাইমানের যুগ সেই সময়ে তারা তাদের সাফল্যের শেখরে পৌঁছিয়েছিল সেই সাম্রাজ্যের ভিত্তি কি ছিল সেই সাম্রাজ্যের ভিত্তি ছিল বিশুদ্ধ তাউহিদ আল্লাহ সু মহাম্মত আল্লাহর একত্ববাদের ধারণা তাউহিদের রাজত্ব তাওহিদের সাম্রাজ্য ইসলামের সাম্রাজ্য কিন্তু যখন থেকে বনি ইসরা তাদের দিনের ব্যাপারে আপোষ করতে শুরু করল দিন থেকে দূরের সরে যেতে শুরু করল তখন থেকে তারা ধ্বংসের পথে নামতে থাকল আল্লাহ সব তাল্লা দাউদের সাম্রাজ্যে স্থিতি দিয়েছিলেন এবং রাজত্ব ছিল শক্তিশালী এবং আল্লাহ সুবান তাল্লাহ বলেছেন ওয়ফা শিল খিতাব তাকে দিয়েছি কথা এবং সিদ্ধান্তে ন্যায়পরায়ণতা সিদ্ধান্তে অটল থাকার ক্ষমতা দাউদাল্লাহিসাল্লাম তিনি ছিলেন একজন শাসক তিনি যদিও একজন নবী ছিলেন একই সঙ্গে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 আল্লাহমাতাল্লাহ দাউদুল্লাহ সালামকে সেই হিকমা দিয়েছেন সেই প্রজ্ঞা দিয়েছেন ফাসলিল খিতাব আল্লাহমাতাল্লাহ দাউদুল্লাহাম কি দান করেছেন কিন্তু কিভাবে দাউদুল্লাহামের মধ্যে এই সুমহান গুণটি আল্লাহমাতাল্লাহ বিকশিত করেছিলেন এর পেছনে রয়েছে একটি গল্প রয়েছে একটি ঘটনা প্রশিক্ষণের মাধ্যমে দাউদুল্লাহাম এই গুণটি লাভ করেন তারবিয়ার মাধ্যমে তারবিয়া ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তারবিয়া মানে হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে একটি অবস্থা থেকে উন্নততর আরেকটি অবস্থায় পৌঁছানো উদাহরণস্বরূপ আমরা উল্লেখ করতে পারি আল্লাহ রাসুল সাল্লাহ আসলামের সাহাবা রাজিয়াল তালান হুম তাদেরকে আলাসুফমাতলা বিভিন্ন কঠিন পরিস্থার বিভিন্ন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন বিভিন্ন অগ্নি পরীক্ষার মধ্যে তাদেরকে ফেলেছেন বছরের পর বছর ধরে আলাসফমতলা তাদেরকে এই পরীক্ষাগুলোর মাধ্যমে উত্তীর্ণ করেছেন যখন তারা উত্তীর্ণ হলেন সর্বোচ্চ ফলাফল নিয়ে তারা উত্তীর্ণ হলেন পরবর্তীতে আমরা দেখতে পাই সাহাবা রাজিউ তালান হুম যে পরিস্থিতি তাদের সামনে আসুক না কেন তার কখনোই ব্যর্থ হননি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 আল্লাহ সুহামতাল্লাহ রাসুল্লাহ সাল্লাহামকে চল্লিশ বছর সময় নিয়ে তাকে প্রস্তুত করেছেন জন্মের সঙ্গে সঙ্গেই তাকে সাল্লাহামের জীবনের প্রত্যেকটি অংশ আল্লাহ সুহামতেন সাল্লাহামের জীবনের প্রত্যেকটি বিষয়ের পেছনে একটা উদ্দেশ্য ছিল একই কথা আমরা দেখতে পাই সাইদরাম ক্ষেত্রে উপযোজ্য তাকে আল্লাহ সুহামতাল্লাহ বড় করেছেন ফেরাউনের প্রাসাদে সেখানে তাকে তার বিয়া প্রশিক্ষণ প্রদান করা হয়েছে একই রকম ভাবে সাইদিনা ইউসুফ আলাহিসাল্লাম তাকে প্রস্তুত করা হয়েছে অনুরূপ পরিস্থিতিতে ঠিক তেমনিভাবে দাউদ আলাহিস্লামকে আলাসুবাহ মতওয়ালা কিছু পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করে নিচ্ছিলেন যা তাকে পরবর্তী দায়িত্ব পালন করতে সহযোগিতা করবে সিদ্ধান্তে অটল থাকা অবিচল থাকার এই গুণ দাউদ আলাহিস্লাম কিভাবে পেয়েছিলেন সেই ঘটনাটি আসুন জানা যাক দাউদ আলাহিস্লামের একটি মেহেরাব ছিল একটি ইবাদতের জায়গা যেখানে তিনি নীরবে নিবৃত্তে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একাকি আল্লাহ সাল্লাম তাল্লাহ ইবাদত করতেন এবং সেখানে তিনি কাউকে প্রবেশ করার অনুমতি দিতেন না একদিনের ঘটনা হঠাৎ করে দেয়াল টপকিয়ে দুইজন ব্যক্তি আকস্মিকভাবে সেখানে প্রবেশ করল দাউদুল্লাহ সাল্লাম গভীরভাবে আল্লাহর ইবাদতে মগ্ন অবস্থায় আছেন তাজবি পাঠ করছেন জিকির করছেন এমন সময় হঠাৎ করে দেয়াল টপকিয়ে গুরআনের ভাষায় দুইজন ব্যক্তি দেয়াল টপকিয়ে যখন আকস্মিকভাবে তার সামনে এসে উপস্থিত হল স্বাভাবিকভাবে দাউদুল্লাহ সাল্লাম চমকে গেলেন ঘটনার আকস্মিকতায় দাউদুল ইসলাম অবাক হলেন বিস্মিত হলেন আগন্তুক দুই ব্যক্তি দেখলো যে তারা যেভাবে প্রবেশ করেছে দাউদকে তারা চমকিয়ে দিয়েছে কাজে তারা বললেন উদ্বিগ্ন হবেন না এরপর সেই অবস্থাতেই কোন রকম ভূমিকা ছাড়া তারা বলতে শুরু করলেন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 অন্যান্য উৎস থেকে বর্ণনাগুলো গ্রহণ করার কোন সুযোগ থাকলো না এখানে শুধুমাত্র কুরআনের বিশুদ্ধ বর্ণনাটিকে আমরা একমাত্র বর্ণনা এই অভিযোগ যখন করল দাউদাল্লাম সেই অবস্থায় ঘটনা শুনে সেখানে তিনি রায় দিয়ে দিলেন তিনি বললেন লা وَإِنَّكَ لَفِي خِلَطٍ إِلَّا يَبْغِي بَعْضُهُمْ عَلَى بَعْضٍ إلا, إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَّا هُمْ وَظَنَّ دَاوُودُ أَنَّ مَا فَتَنَّاهُ فَاسْتَغْفِرُوا رَبَّه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 রায় দিলেন তিনি বললেন সে তোমার উপরে জুলুম করেছে তোমার আছে একটা দুম্বা এটাকে ছিনিয়ে নেওয়া তার উচিত হয়নি এরপর দাউদাম একটা জেনারেল স্টেটমেন্ট দিলেন তিনি বললেন অংশীদার বা সৌরিকদের মধ্যে অনেকেই অপরের উপরে জুলুম করে থাকে ব্যতিক্রম অল্প কিছু মুমিন বান্ধা যারা আল্লাহর উপরে বিশ্বাসী যারা সৎকর্ম সম্পাদনকারী অবশ্যই এই ধরনের লোকের সংখ্যা অল্পই হয়ে থাকে লক্ষণীয় দাউদ আলাহিসাল্লাম তিনি আল্লাহ রাসুল সাল্লাহামের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 যারা হচ্ছেন মোমিন যারা আল্লার উপর বিশ্বাসী নেক আমল সম্পাদনকারী কাজে এই বিষয়টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমার জন্য রয়েছে যে কোনো ধরনের অংশীদারী কারবার বা ব্যবসার ক্ষেত্রে লেনদেনগুলো করা উচিত স্বচ্ছ চুক্তিগুলো যেন পরিষ্কারভাবে লিখিত থাকে এবং বক্তব্য যেন স্পষ্ট হয় স্বচ্ছ চুক্তি থাকা যে কোনো ধরনের অংশীদারিত্ব কারবার বা ব্যবসার জন্য খুবই জরুরি দাউদ আলাহিসাল্লাম যখন তার রায় ঘোষণা করে দিলেন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল তার সামনে উপস্থিত দুইজন ব্যক্তি তার চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন একদম বাতাসে মিশে যাওয়া যেটাকে বলে সেভাবে দুই ব্যক্তি দাউদুল্লাহামের চোখের সামনে বাতাসে মিশে গেলেন দাউদুল্লাহ সাল্লাম আল্লাহ নবী তিনি বুঝতে পারলেন ঘটনা কি ঘটেছে তিনি বুঝতে পারলেন এই দুই ব্যক্তির দেয়াল টোপকিয়ে ভিতরে আসা তার কাছে একটি বিষয়ের ফয়সলা চাওয়া এই পুরোটাই ছিল আল্লাহ সুমাতাল পক্ষ থেকে তার জন্য একটি পরীক্ষা এবং যে দুই ব্যক্তি তার কাছে এসেছিলেন তারা কোনো মানুষ নন তারা হচ্ছেন আল্লাহ ফেরিস্তা দাউদুল্লাহাম তিনি বুঝতে পারলেন তিনি পরীক্ষায় অকৃত কার্য হয়েছেন ফেল করেছেন এটা তিনি নিজেই বুঝতে পারলেন তার জ্ঞানের মাধ্যমে কাউকে বলে দেওয়ার প্রয়োজন হল না যে দাউদ তুমি ফেল করেছ কিভাবে দাউদুল্লাহাম বুঝতে পারলেন তার কি ভুল ছিল দাউদুল্লাহ সালামের ভুল ছিল তিনি মাত্র এক পক্ষের বক্তব্য শুনে রায় প্রদান করে দিয়েছেন অন্য পক্ষের বক্তব্য শুনেননি প্রথম পক্ষের বক্তব্য যথেষ্ট আকর্ষণীয় ছিল নিরানব্বইটি দুম্বা একজনের কাছে থাকার পরে বাকি একটা দুম্বা এটাও সে কিভাবে চাইতে পারে স্পষ্ট দুলুম কাজেই দাউদুল্লাহ সাল্লাম অন্য পক্ষের বক্তব্য না শুনেই রায় প্রদান করে দেন কিন্তু এটাই ছিল আল্লাহ সবহার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ সুহতাল্লাহ তাকে পরীক্ষা করতে চেয়েছেন কেন পরীক্ষা করতে চেয়েছেন আমরা বলেছি শীঘ্রই দাউদুল্লাহ ইসলামকে আরো বড় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হবে এবং সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ দুইটি গুণের প্রয়োজন সেগুলো হচ্ছে বিচার আচারের ক্ষেত্রে ধৈর্য অবলম্বন করা এবং বিচক্ষণতা এ কারণেই ইবাদতরত অবস্থায় হঠাৎ করে দুইজন ব্যক্তি এসে এমনভাবে দাউদুল্লাহামের সামনে এসে হাজির হয় যেন দাউদুল্লাহ চমকে যেন অপ্রস্তুত হয়ে যান এবং সেই মুহূর্তে তার কাছে বিচার চাওয়া হয় যেন ঘটনার আকস্মিকতার মধ্যে দাউদুল্লাহাম কি আচরণ করেন সেটা কি লক্ষ্য করা হয় দাউদুল্লাহাম দ্রুততার সঙ্গে তাড়াহুরার মধ্যেই রায় দিয়ে দিলেন উত্তর দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা যখনই বুঝতে পারলেন যে তাকে আল্লাহ পরীক্ষা করছেন এবং তিনি একটা ভুল করে ফেলেছেন আর দেরি করা নয় সঙ্গে সঙ্গে ছিল আল্লাহর প্রতি দাউদ আল্লাহিস্লাম শীজদায় লুটিয়ে পড়লেন শিজদা অবনত হলেন আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বর্ণনা করে বলেছেন পরীক্ষা করছি অতঃপর সে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করল সিজদায় লুটিয়ে পড়ল এবং তার দিকে প্রত্যাবর্তন করলো ফিরে এলো আল্লাহ মোহাম্মদাল্লাহ কুরানে বলছেন আর আমি তার অপরাধকে ক্ষমা করে দিলাম নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা সুন্দর আবাসস্থল এবং পরবর্তী আয়াতে আল্লাহ সাহায্য সেই বিষয়টি সম্পর্কে বলছেন হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে করেছি খলিফা খলিফা মানব প্রতিনিধি অষ্টম নিয়ামত আলাস মহাতাল্লাহ দাউদামকে দান করলেন কিন্তু কখন দান করলেন দাউদালামকে সেই পরীক্ষা করার পরের ঘটনা হচ্ছে তাকে খলিফা করা হল আলেমগঞ্জ তারা এই ভুল করা এবং ভুল করার পরে মানব খলিফার এই উচ্চ মর্যাদা লাভ এই প্রসঙ্গে বেশ চমৎকার কিছু কথা বলেছেন তারা বলেছেন ভুল করার পরের দাউদ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 বিচারের ক্ষেত্রে তারা পুরা না করা এবং এই শিক্ষাগুলো তাকে উপযুক্ত গুণ বা বৈশিষ্ট্য প্রদান করল মানবজাতির খলিফা হওয়ার জন্য তাউদ আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পেলেন ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে তাওবা করার মাধ্যমে তাওবা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ সব মহামতাল্লাহ ক্ষমা প্রার্থনা করা এটা আমাদেরকে আরো উত্তম করে তুলতে পারে কিভাবে পারে আল্লাহ সহ্লাহ তিনি কোরআনে বলেছেন যারা তাওবা করে বিশ্বাস স্থাপন করে ইমান আনে এবং নেক আমল করে আমলে সলেহ করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে নেকির মাধ্যমে পরিবর্তন করে দেবেন সাইয়াতকে হাসানাতের মাধ্যমে আল্লাহ সুহাম তাল্লাহ পরিবর্তন করে দেবেন ওকান আল্লাহু কফুর আর রাহিমা নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ সুহামতাল্লাহ শুধুমাত্র এটাই বলছেন না যে তাও করলে আমাদের গুনাহগুলোকে আল্লাহ সুহামতাল্লাহ মিঠিয়ে দেবেন খাতাকে শূন্য করে দেবেন তা নয় আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যদি আমরা আন্তরিকভাবে তওবা করি আল্লাহ সুবাহতলার দিকে ফিরে আসি আমাদের অতীতের মন্দ কাজগুলোকে আল্লাহ সুবাহতাল্লাহ নেক আমলে পরিবর্তন করে দেবেন সুহান আল্লাহ মন্দ কাজ করতে করতে খারাপ কাজের যে একটি নোংরা পাহাড় আমরা প্রস্তুত করেছি কাদা ধুলো একটা পাহাড় প্রস্তুত করেছি আল্লাহ সুবহামতল্লাহ বলছেন সেটাকে দূর করে দেওয়া নয় সেটাকে খাঁটি স্মরণে পরিণত করে দেবেন বিশুদ্ধ তওবা যার মাধ্যমে ভুলকে আর কখনোই পুনরাবৃত্তি করা হয় না আন্তরিক অনুশোচনাবোধ জাগ্রত হয় মানুষ অনুতপ্ত হয় এই ধরনের তববার ক্ষেত্রে এই পুরস্কার লাভ হয় সেইদিনা দাউদার কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন ফলে তিনি আরো উত্তম অবস্থায় উন্নতি হলেন একই ঘটনা আমাদের দেখতে পাই সেইদিনা আদম আলাহিসাল্লামের ক্ষেত্রেও ঘটেছিল তিনিও ছিলেন নবী কিন্তু কখন তিনি নবুয়াদ পেয়েছেন ভুল করার আগে নাকি পরে আদম সালাম তিনি নবুয়াদ পেয়েছেন তার সেই ভুল কাজটি করার পর তিনি যখন ভুল করলেন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 আল্লাহ সুহামতাল্লাহ তাকে একটি আদেশ দিলেন এবং একটি নিষেধাজ্ঞা দিলেন আল্লাহ সু মোহাম্মতাল্লাহ বলছেন অতএব তুমি মানুষদের মধ্যে ন্যায়সঙ্গত ভাবে বিচার করো নিষেধাজ্ঞা আল্লাহ সুহামতাল্লাহ বলছেন এবং খেয়াল খুশির অনুসরণ করো না আল্লাহ সুহাম্মাল্লাহ দাউদুল্লাহ ইসলামকে মানা করে দিচ্ছেন নিষেধ করে দিচ্ছেন খেয়াল খুশির অনুসরণ করো কেন কারণ এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিদ্যুত করে দেবে নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিদ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহ সুহামতাল্লাহদুল্লাহামকে খেয়াল খুশি অনুসরণ করতে নিষেধ করছেন লক্ষণীয় বিষয় বিচার করবেন তার ভিত্তি কি নিঃসন্দেহে যে কিতাব আলাহ সু মহাম্মতোলা দিয়েছেন দাউদুল্লাহ সাল্লামকে জাউর কিতাব যে শরীয়ত দিয়েছেন দাউদুল্লাহাম সেই আইনের আলোকে সেই নির্দেশনার আলোকে তিনি ন্যায় বিচার করবেন আইন লিপিবদ্ধ সংরক্ষিত দাউদাম নিজের পক্ষ থেকে কোন আইন তৈরি করবেন না কিন্তু এরপরও আল্লাহ সুবহাম তাল্লাহ কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলছেন নিজের খেয়াল খুশিকে অনুসরণ করো না যে আইন আল্লাহ সুবহামাতার কর্তৃক নির্দিষ্ট নির্ধারিত সেই আইনের বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ সুবাহতাল্লাহ কঠোরভাবে নিষেধাজ্ঞা জানিয়ে বলছেন খেয়াল খুশি অনুসরণ করো না এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি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 আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে দাউদ আলাহিসামকে সতর্ক করে দিয়ে বলছেন খেয়াল খুশি অনুসরণ করোনা এর বিপরীতে আমরা বর্তমানে যে আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করছি তার সৃষ্টি হচ্ছে খেয়াল খুশির উপরে ভিত্তি করে। এরপর কিভাবে আমরা সমাজে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা চাইতে পারি যেখানে দাউদ আলাহিস্লামকে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ সহ্লাহ সতর্ক করে দিয়ে বলছেন খেয়াল খুশি অনুসরণ করো এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে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 এমনকি ইসলামী বিচার সংক্রান্ত ক্ষেত্রেও সব মারাত্মক বিষয় হচ্ছে এই খেয়াল খুশিকে অনুসরণ করা শায়েখ আনোয়ার তিনি এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন ন্যায় বিচার সম্পর্কে এবং শরিয়া সম্পর্কে সেই বিষয়গুলো আমরা এখন আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি শাহেখ আনোয়ার তিনি উল্লেখ করে বলছেন আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও সব মারাত্মক বিষয় হচ্ছে আল্লাহ বিধি বিধিনিষেধকে বাদ দিয়ে নিজেদের ভালো লাগা খারাপ লাগা ইচ্ছা মিথ্যাকে প্রাধান্য দিয়ে তার উপরে ভিত্তি করে কাজ করা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 কাগজে কলমে লিবিবদ্ধ আছে যেমন পারিবারিক যে বিষয়াদি সেই সেই সংক্রান্ত যে আইনগুলো মুসলিম পারিবারিক আইন বিয়েসাদী বিবাহ বিচ্ছেদ শিশু অধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বিপত্তিক নারীদের জন্য বিধবা নারীদের জন্য যে বিষয়গুলো এর অধিকাংশই এখনো মুসলিম বিশ্বে ইসলামী আইন সরিয়া কিন্তু এরপরও এই বিষয়গুলোতেও ন্যায় বিচার কেন প্রাপ্তি নিশ্চিত হয় না কারণ হচ্ছে যারা এই আইনগুলোকে বাস্তবায়ন করবে যে বিচারক সেখানে আসনে বসে আছে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 जमन साधारण मानुष्ठ जो जिज्ञासा सरिया कि बुझ्साइन कार्यकर एर माध्यम मन की चिंता जेगे उठे क्यों आनी सरिया चाचन तक मानुष जवाब दिए बहुत चाह सर माध्यम चोर हाथ काटा निश्चित कर खुनर किसाश्याचारजम कार्यकर करा ता उदाहरण दिए बोलते अमुक देशटर दिखे देखु आईनगुलो कार्यकर कर सरिया वास्तवयन करा चोर हाथ काट से खुनर किसास कार्यकर करी के रजम करते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 তাহলে তো কোনো ব্যবচারীকে আউুবকুরের সময় পাথর মারি হত্যা করা হয়নি তার মানে কি সেখানে সরিয়া কার্যকর ছিল না অবশ্যই না বরং এই ঘটনাগুলো আউকুরাজিত সময়ে ঘটেনি এই সংক্রান্ত কোনো বিচার সেই সময় উঠেই আসেনি অত আউবকুর রাজিত লানহু তিনি দিন রাত ব্যস্ত ছিলেন সরিয়াকে বাস্তবায়ন করতে তাহলে কোথায় তিনি সরিয়াকে বাস্তবায়ন করেছেন কিভাবে করেছেন আউ বকুর সরিয়াকে বাস্তবায়ন করেছেন ইসলামের বিশুদ্ধ রূপকে সংরক্ষণ করার মাধ্যমে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 তিনি আউ বকর রাজি তুলান্নকে রিপ্লেস করলেন তার সভাভিষিক্ত হলেন এবং আউ বকর রেখে যাওয়া একটি স্থিতিশীল রাষ্ট্রকে তিনি পেলেন ইসলামী রাষ্ট্র বা ইসলামী খিলাফা দিনে সুশৃঙ্খল হয়ে উঠেছে বিশৃঙ্খলা দূর হয়েছে কাজে অমরুলাহুর এদিকে নতুন কিছু করার দরকার ছিল না অলরেডি আউ বকর আদিতাহ একটি স্থিতিশীল রাষ্ট্রকে তার জন্য রেখে গিয়েছেন অমর আদিতাহুর তিনি কাজ করলেন খিলাফাকে একটি প্রাতিষ্ঠানিক দান করার জন্য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 একই সঙ্গে রাস্তাঘাট নির্মাণ সহ মুসলিম উম্মার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সেবার ব্যবস্থা করলেন আরেকটি মহা গুরুত্বপূর্ণ বিষয় যা সরিয়া বাস্তবায়নের অংশ সেটা নিয়েও অমর রাজিয়া তুলান্ধু পরিকল্পিতভাবে একটি বড় কাজ করেছেন সেটা হচ্ছে জিহাদকে তিনি চারিদিকে ছড়িয়ে দিয়েছেন তিনি পারস্যদের সঙ্গে পারস্য সামাজির বিরুদ্ধে জিহাদ শুরু করেছেন এবং ওমর ইব্দুল খাত্তাব রাজ্য তুলান্হুর মৃত্যুর আগেই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 যার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই পরবর্তী তৃতীয় খলিফা উসমান ইবনে আফান রাজি তোলাহন সময়ে ইসলাম সম্পূর্ণ সেন্ট্রাল এশিয়া জুড়ে বুখারাজ সমরকণ এমনকি চীনের সীমানা পর্যন্ত তুর্কিস্তান পর্যন্ত ইসলাম বিস্তার লাভ করল সমগ্র সেন্ট্রাল এশিয়াতে ইসলাম বিস্তার লাভ করল যেটা পারস্য সংবাদ টিকে থাকলে কখনোই সম্ভব ছিল না উসমান রাজি তৃতীয় খলিফা তিনিও সরিয়ার বাস্তবায়ন করেছেন উসমান রাজি তো সময়ে সরিয়া বাস্তবায়নের রূপ কি ছিল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 আলী রাজিত খিলাফার চার বছরের মেয়াদে আভ্যন্তরীণ সংখ্যা দূর করার দিকে মনোযোগ দিয়েছিলেন যে সংখ্যা শুরু হয়েছিল উসমান রাজি তোলানহর খিলাফতের একেবারে শেষ সময়ে উসমান রাজি তুলান্নকে হত্যাকাণ্ডের মাধ্যমে সেই সমস্যা নিষ্পত্তি করার জন্য আলী রাজি তোলান্ন চার বছর সময় ব্যয় করেছেন পরবর্তীতে মোয়া বি আইবনে আবি সুফিয়ান রাজি উত্তাহ তার শাসনামলে তিনিও অন্যান্য প্রয়োজনের বিষয়গুলোকে সমাধান করেছে নিষ্পত্তি করেছেন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 এর বহু মাত্রা বহু দিক রয়েছে শুধুমাত্র একটি অংশ অপরাধীদের উপরে অপরাধী যে শাস্তি আলোচনা নির্ধারণ করেছেন সেটা বাস্তবায়নের মধ্যেই নয় বরং মুসলিম উম্মার জন্য কল্যাণকর বাস্তবায়নের অন্তর্ভুক্ত যার ফলে আমরা দেখতে পাই ওমর ইবনুল খাত্তা বাদিত সময়ে কিংবা অন্যান্য খলিফাদের সময়ে সম্পূর্ণ খিলাফার মধ্যে শান্তি এবং নিরাপত্তা ছিল একজন ব্যক্তি মুসলিম বিশ্বের পূর্ব থেকে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 নিঃসন্দেহে এটা একটি কঠিন কাজ খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ জিহাদ যেটাকে বলা হয়ে থাকে অন্তরের দিহাদ বা নক্সের জিহাদ আল্লাহ সুহাম্মাল্লা আইনকে অনুসরণ করার জন্য আল্লাহ সুহামতাল্লাহ দেখানোর পথকে মেনে চলার জন্য ক্রমাগত নিরন্তর এই জিহাদ চালিয়ে যেতে হয় যেন এটা নিশ্চিত হয় আল্লাহ সুহাম্মাল্লাহ যা চাচ্ছেন আমরা সেটা কি অনুসরণ করছি এটাই হচ্ছে ইসলামের মূল কথা আল্লাহর কাছে নিজের বর্ষতা স্বীকার করে নেওয়া এটাই ইসলামের অর্থ আত্মসমর্পণ করা নিজেকে সঁপে দেওয়া নিজের ইচ্ছাকে সোপে দেওয়া আল্লাহর কাছে করতে সেটাই অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইন অথবা ইউট্যুব চ্যানেল ডবল্যূ ডলু মিডিয়া অর্গ